Allah manavata Oh you who believe give charity for the pleasure of a the pleasure of a Oh you who believe read the Quran every night of Ramadan The night of Ramadan. Welcome, oh Ramadan. It is Ramadan. It is Ramadan. Pree Muslim, ebong o Muslim, bhai bonera. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. মহান আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার টপিক জাকাত পর্ব দুই ড জাকির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ড জাকির গত পর্বেও আমরা এই জাকাত নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আমি আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাই যদি কোনো লোকের দোকানে বেশ কিছু মালপত্র থাকে তাহলে তাকে কি জাকাত দিতে হবে সব মালপত্রের উপরে নাকি কিছু মালপত্রের উপর আলহামদুলিল্লাহ আল্লা রফুলিল্লাহ বিসমিল্লা রহমান রহিম রেশি সদরি আমরি। যদি দোকানের মালপত্রের উপর জাকাত দেওয়ার কথা বলেন সব ধরনের পণ্যদ্রব্য ব্যবসার কাজে যেগুলো কেনা হয় অথবা বিক্রি করা হয় হতে পারে কোন সম্পদ জমি অথবা হতে পারে পশু ফলমূল যন্ত্রপাতি স্টেশনারি খাবার দাবার ইত্যাদি এই সব জন্য জাকাত দিতে হবে আর যেসব পণ্যদ্রব্য থাকে কোন মুদি দোকানে যে জিনিসগুলো কেনে বেচা করার জন্য সে দ্রব্যের একটা তালিকা থাকবে সব কিছু লেখা থাকবে আর এই পণ্যদ্রব্যের হিসাব নেওয়া হবে প্রতি বছর একবার যেগুলো কেনে বেচা করার জন্য হতে পারে সেটা গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি সব কিছু লেখা থাকবে আর এখানে আপনাকে জাকাত দিতে হবে আড়াই পারসেন্ট সেই দোকানে যা কিছু আছে কেনে বেচার জন্য पशापी जो टा लाभ कर शेषेटे हिसाब लिखे रखते हैं जकत दी शुद्धम से दोटा बदे और फार्णिचार जतर व्यवस्था करा गाड़ी जिनगर क्षेत्र जगक दी है सब पन्न्य द्रव्यर पर जकत दीते अच्छा आपने धन्यवाद एगजे नोटर कथा जो टाइम এখানে জাকাতের পরিমাণটা কিভাবে করা হয় কাগজের নোটের কথা যদি বলেন এটাকে স্বর্ণ বারোপ্যের সাথে বিনিময় করা যায় প্রথমে দেখতে হবে সঞ্চয় হিসেবে কি পরিমাণ কাগজের নোট আছে এটাও বদলাতে পারে আমরা হিসেব করে দেখতে পারি যে কি পরিমাণ কাগজের নোট আছে সেটা নিসেফ লেবেল অতিক্রম করে কিনা হয় সেটা স্বর্ণের দাম ধরে মানে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা রোপ্যের যে নিসাব লেভেল তার মানে পাঁচশো গ্রাম রোপ্প এখানে বের করতে হবে যে পঁচাশি গ্রাম স্বর্ণের দাম কত টাকা আপনাদের দেশের টাকার হিসেবে অথবা পাঁচশো গ্রাম রোপ্যের দাম আপনার দেশের টাকার হিসেবে এ ব্যাপারে মতভেদ আছে যে কোনটাকে নিসাব ধরা হবে নিসাব ধরা হবে কি স্বর্ণ দিয়ে নাকি রোপ্য দিয়ে বেশ কিছু ফুকাহা বলেন যে সবচেয়ে কমটা ধরতে হবে যাতে করে লোকজন জাকাত দিতে পারে অবশ্য নিসাব লেভেলও কম আর কিছু ফুকাহা বলেন যে সবচেয়ে বেশিটা ধরতে হবে নিসাব যাতে করে গরিব লোকজনের উপকার হয় আর নিসাবের লেভেলটা না পৌঁছালে জাকাত দিতে হবে না আবার কিছু ফুকাহা বলেন যেহেতু আগেকার দিনে বিনিময়ের মাধ্যম হিসেবে রোপ্য ব্যবহার হতো রোপ্যের নিসাব লেভেল বের করেন আপনারা তারপর দেখেন আপনার দেশের টাকার হিসেবে পাঁচশো গ্রাম রূপের দাম কত হবে এটা কম ব্যবহার করা হয় তবে আপনি যদি আরও নিশ্চিত হতে চান নিসাবের সবচেয়ে কম লেভেলটা ধরবেন হতে পারে রোপ্য এখনকার দিনে রোপের দাম পাঁচশো গ্রাম রোপ্পের দাম পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে অনেক কম আমাদের দেখতে হবে বর্তমান বাজার দর কত ধরেন নির্দিষ্ট কোন একটা জাকাত দেওয়ার পরিমাণ হিসেব করছেন হতে পারে প্রথম রমজানের দিন বা এরকম আমাদের বের করতে হবে যে পাঁচশো গ্রাম রোপ্যের দাম কত অথবা পঁচাশি গ্রাম স্বর্ণের দাম সেই সময় এখনকার দিনে ভারতে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আনুমানিক নয়শো টাকা এটা সমান হবে ২২ অথবা তেইশ ডলারের মতো এক গ্রাম স্বর্ণের দাম স্বর্ণ আর রোপ্যের বাজার দর এটা এক এক দেশে এক এক রকম হয় ভারতে এই দামটা একরকম দুবাইতে আবার একরকম আমেরিকা আর এক রকম ইংল্যান্ড আর এক রকম আর মুদ্রার মানা ওঠানামা করে থাকে আমাদের দেশে এই ভারতে আনুমানিক এক গ্রাম স্বর্ণের দাম প্রায় নয়শো টাকা তার মানে বাইশ বা তেইশ ডলারের মতো তার মানে পঁচাশি গ্রাম স্বর্ণ নিসাব লেভেল সেটা হবে ছিয়াত্তর হাজার টাকা আনুমানিক ডলারে ধরলে হবে প্রায় উনিশশো ডলার যদি রোপ্পের নিসাব লেভেল বের করেন তাহলে এক কেজি রোপ্যের আনুমানিকভাবে ভারতে দাম আঠারো হাজার টাকা হবে তার মানে সাড়ে চারশো ডলার আর পাঁচশো গ্রাম রোপ্প এটার দাম আনুমানিক দশ হাজার সাতশো টাকা এক এক রকম দুবাই তো একরকম ইংল্যান্ড আর আমেরিকা তো আলাদা আপনি যে দেশে থাকেন সেখানকার কোনো অর্থনৈতিক ম্যাগাজিন পড়েন সেখানে বাজার দর পাবেন সেটা দিয়ে হিসেব করে নেবেন যদি নিসাব লেভেলটা ক্রস করে তাহলে আপনাকে জাকাত দিতে হবে নিসাব লেভেলের উপর থাকলে আড়াই পার্সেন্ট জাকাতের জন্য সেই আছে। যেগুলো আমরা বিনামূল্যে ব্যবহার করতে পারি তাই না ঠিক বলেছেন আমি এখন আপনাকে যে ব্যাপার নিয়ে প্রশ্ন করব। সেটা হলো যদি কাউকে টাকা ধার দেই সেই টাকার উপর কি আমাকে জাকাত দিতে হবে যদি আপনি টাকা ধার দেন যেটা ধার দেন আপনি স্বর্ণধার দিতে পারেন অথবা রোপো অথবা টাকা অথবা পয়সা তাহলে তখন সেই টাকার মালিককে জাকাত দিতে হবে যদিও এখানে খেয়াল রাখবেন যে টাকা ধার দিচ্ছেন সেটার উপরে যেন কোনো ইন্টারেস্ট বা সোধ না নেওয়া হয় যদি কাউকে ধার দেন তাহলে আপনাকে এখানে জাকাত দিতে হবে যে টাকাটা ব্যবহার করছে তাকে দিতে হবে না আর আপনি যেটা হিসেব করবেন যেমন ধরেন ধার দিলেন হয়তো আপনি ব্যবসার কাজে বললেন যে প্রফিট ভাগাভাগি তখন টাকাটা আপনার এখানে আপনাকে জাকাত দিতে হবে সাধারণত দুই ধরনের লোন দেওয়া হয় একটা সিকিউর লোন আরেকটা হচ্ছে আনসিকিউর লোন যদি আপনার বন্ধু অথবা আত্মীয়কে ধার দেন কোনোরকম ইন্টারেস্ট বা সুদ ছাড়া দিলেন আল্লাহ বানায়ে তালার খাতিরে যদি লোনটা সিকিউর হয় ধনিকাওকে দিয়েছেন সে ফেরত দেবে আপনাকে জাকাত দিতে হবে প্রতি বছর যদি ধার দেওয়ার পরে দুই তিন বছর পার হয়ে যায় আপনাকে সেই ধারের উপরে প্রতি বছর জাকাত দিতে হবে ধরেন ধার দিয়েছেন এক লক্ষ টাকা বা এক লক্ষ ডলার তখন আপনাকে জাকাত দিতে হবে দুই টাকা বা দুই ডলার প্রত্যেক বছর ধার দেওয়া টাকার উপর জাকাত দিতে হবে যদি জাকাত দিতে না পারেন যদি ধার দেওয়া টাকা বা দেওয়ার টাকা না থাকে জাকাত দিতে না পারেন তাহলে যখন টাকাটা ফেরত পাবেন হয়তো পেলেন তিন বছর পর তখন দিয়ে দেবেন তিন বছরের জাকাত তিনগুণ আড়াই তাহলে জাকাত দেবেন সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা বা সাড়ে ডলার আরেক টাইপের লোন হচ্ছে আনসিকিউর লোন আপনি যে লোককে টাকা ধার দিয়েছেন হয়তো সে গরিব আর আপনার মনে সন্দেহ আছে সে হয়তো টাকা ফেরত দিতে পারবে না যদি আনসিকিউর লোন হয় আর মনে করছেন যে টাকাটার কখনো ফেরত পাবেন না যদি না দিতে চান তাহলে প্রতি বছর দিতে হবে না যদি আপনি না পান তাহলে জাকাত দিতে হবে না কিন্তু যদি ফেরত পান পাঁচ বছর পরে হলেও আপনাকে তখন পুরো পাঁচ বছরের জাকাত দিতে হবে যদি পাঁচ বছরের জাকাত হয় তাহলে পাঁচ গুণ আড়াই তার মানে সাড়ে বারো তাহলে জাকাত দেবেন সাড়ে হাজার টাকা বা সাড়ে হাজার ডলার সেই টাকার উপরে আচ্ছা পরিষ্কার বুঝতে পেরেছি এই সুন্দর উত্তরের জন্য ধন্যবাদ ডা জাকির এমন কোনো জিনিস আছে যে ক্ষেত্রে মুসলিমরা জাকাত দেয়া থেকে অব্যাহতি পাবে হ্যাঁ কিছু ক্ষেত্রে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এক নম্বর ব্যক্তিগত জিনিসপত্র যেগুলো হচ্ছে মৌলিক চাহিদার যেমন ধরেন যে খাবার খায় যে পোশাক পরি বাড়িতে ফার্নিচার ফ্রিজ বা মাইক্রো এগুলোতে কোনো জাকাত দিতে হবে না যে বাড়িতে থাকে সেটার জাকাত দিতে হবে না যদি আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র কাছে রাখেন হোক সেটা যে দামেরই ব্যবহার করছেন আপনি ব্যক্তিগত কারণে মানে দরকার আছে এটার প্রয়োজন আছে এক্ষেত্রেও জাকাত দিতে হবে না যদি কোনো গাড়িতে করে ঘুরে বেড়ান হতে কার বা মোটরসাইকেল অথবা ধরেন একটা ঘোড়া যার পিঠে চড়বেন এগুলোর উপর জাকাত দিতে হবে না ব্যক্তিগত জিনিসে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যাবতীয় শাকসবজিরও জাকাত দেয়া লাগবে না যদি আপনার থাকে গবাদি পশু যেটা ব্যবহার করেন কৃষি কাজে। অথবা ব্যক্তিগত কাজে এটারও কোনো জাকাত দিতে হবে না আর নবী বলেছেন যে শাক কোনো জাকাত দিতে হবে না গাছপালার কোনো জাকাত দিতে হবে না যদি খাদ্যশস্য হয় পাঁচ বাস শাকের কম তাহলেও জাকাত দিতে আপনাকে হবে না অথবা ব্যক্তিগত পশু থাকলে জাকাত দিতে হবে না এই জিনিসগুলোর উপরে আপনাকে জাকাত দিতে হবে না যদি নিসাব লেভেলের উপরে থাকে যেটা উদ্বৃত্ত যদি নিসাব লেভেল ক্রস করে উপরে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে जानवीर पक्ष जान थे पी बांगलार पक्ष रमजानुलबारक आंतरिक मुबारकबाद حضرت زکریر انتریک بارتا اپনার بهشت কোথায় صحیح بخاری تو উল্লেখ আছে 8 নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2 একজন লোক নবীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে رسول اللہ صلی اللہ علیہ وسلم আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে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 6, उल्लेख कर नम्बर छह हादी नम्बर तीन हजार एक छह सलाम तुम्हार मेर पैर प्रिय मुस्लिम एवं अमुस्लिम भाई बनरा আসসালাম ওয়ালাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক জাকাত পর্ব দুই আসসালাম আপনার কাছে এর পরের প্রশ্নটা হলো জাকাতের পরিমাণ হিসাব করার পদ্ধতি নিয়ে আপনি কি আমাদের দর্শকদের একটু ব্যাখ্যা করে বলবেন এটা কিভাবে হিসাব করা হয় দুই পদ্ধতিতে জাকাতের হিসেব করা যায় জাকাত আপনি দেবেন যদি সম্পদটা এক বছর আপনার কাছে থাকে প্রত্যেক দিন হিসেব রাখতে পারেন নিসাব লেবুলের উপরে কী পরিমাণ সম্পদ আছে অথবা হিসেব করলেন প্রতি সপ্তাহে অথবা মাসে একবার তাহলে যখন নিসাব লেবেল অতিক্রম করবে তারিখটা লিখে রাখেন যে জানুয়ারির এক তারিখে নিসাবের পরিমাণ কি ছিল দোসরা জানুয়ারিতে হিসেব করেন এখন পয়লা জানুয়ারিতে আপনার যে টাকা ছিল দুই সালে তাহলে দু হাজার পয়লা জানুয়ারিতে এটার জন্য জায়গা দিতে হবে তারপর যে টাকাটা থাকবে দোসরা জানুয়ারি হিসেব করেন আর তেসরা জানুয়ারি অথবা প্রতি সপ্তাহে প্রতি মাসে তবে এই হিসেবগুলো রাখা আসলেই খুব কঠিন যদি হিসেব করেন দিনের অর্ধেক সময় ধরে তাহলে কঠিন হয়ে যাবে এটা অসুবিধা হয়ে যায় অন্য পদ্ধতিটা বেশ সহজ এবং সেফ যেখানে ইনশাল্লাহ ভুলগুলো রোধ করা যায় সেটা হল বছরের যে কোনো একটা দিন বেছে নেন আর ঠিক এক বছর পরে আরেকবার হিসেব করেন বেশিরভাগ মানুষ রমজানকে বেছে নেয় কারণ এটা হচ্ছে দান করার মাস বেশি করে রহমত পাবেন পুরস্কার পাবেন তবে রমজানই বেছে নিতে হবে আমন না বছরে যে কোনো দিন আপনি বেছে নিতে পারেন কিন্তু হিসেবটা করবেন হিজডি ক্যালেন্ডার অনুযায়ী সৌর বছর হিসেব করবেন না তাহলে পয়লা জানুয়ারি দুই হাজার সাত এরপরে পয়লা জানুয়ারি দুই এটা ঠিক না তবে পয়লা সাবান বা হজের প্রথম দিন তবে যেহেতু রমজান মাসে সব বেশি পাবেন তাই পহেলা রমজান থেকে শুরু অথবা রমজানের যে কোনো দিন হতে পারে এখন আপনি পহেলা রমজানে আপনার সম্পদের হিসেব করবেন আর পরের বছর যদি হয় পয়লা রমজান চোদ্দোশো হিজরি তাহলে পয়লা রমজান চৌদ্দোশো একুশ হিজড়িতে দেখবেন কী পরিমাণ সম্পদ আছে আপনি যদি হিসেব করেন মাত্র একটা দিনে আর আবার ঠিক এক হিজড়ি পরে দেখলেন এক শাল সাল পরে এটাই সবচেয়ে নিরাপদ এখানে এরকম সম্ভাবনা থাকবে না যে আপনি কম জাকাত দিচ্ছেন সম্ভাবনা থাকতে পারে যে বেশি জাকাত দিচ্ছেন কিন্তু কম না কেন যদি হিসেব করেন প্রত্যেক দিন তাহলে লেভেলটা ওঠানামা করতে থাকবে কিন্তু যদি বছরের নির্দিষ্ট একটা হিসেব করেন যেদিনই হিসেব করেন আর সেদিন যদি বছরের মধ্যে সবচেয়ে কম সঞ্চয়টা থাকে সারা বছরের সঞ্চয়ের মধ্যে তারপরও আপনি মিনিমাম জ্যাকাতটা দেবেন ধরেন রমজানের এক তারিখে আপনার কাছে এক লাখ টাকা আছে সঞ্চয় হিসেবে অথবা এক লাখ ডলার সেভিং আর সেটা হয়তো বছরের সবচেয়ে কম সঞ্চয় তারপরও যেহেতু এটা সর্বনিম্ন আপনি জাকাত দেবেন এক বছরে গচ্ছিত সঞ্চয়ের উপর তখন জাকাত দিতে হবে আড়াই হাজার টাকা অথবা আড়াই হাজার ডলার এরকমই এটাই সেফ তবে এমনও হতে পারে এটা বছরের মধ্যে সবচেয়ে বড় সঞ্চয় এরকম ক্ষেত্রে আপনি হয়তো বেশি জাকাত দেবেন তবে কম দেবেন না কিছু লোক মনে করে ও সবচেয়ে বড় সঞ্চয় তার মানে আমি বেশি টাকা জাকাত দিচ্ছি সম্ভাবনা আছে হয়তো বেশি দেবেন তবে কম দেওয়ার সম্ভাবনা নেই কারণ এটাই হয়তো সবচেয়ে বেশি আর আপনি হয়তো ভাবছেন একেবারে নিচের পয়েন্টে যাবেন সেটা সবসময় বদলাতে থাকে এটা হতে পারে সাবান মাস অথবা হতে পারে রজব অথবা হতে হজের মাস তখন যদি সবচেয়ে নিচের পয়েন্টে পৌঁছাতে চান পরের বছরে সেটা আবার বদলাবে যদি সেই পয়েন্টটা ধরো চেষ্টা করেন সম্ভাবনা থাকবে যে কম জাকাত দিচ্ছেন ভালো হয় যদি একটা পয়েন্ট বেছে নেন হিজড়ি বছরের মধ্যে যে কোনো একটা দিন আর প্রতি বছর সেই দিনই হিসেব করেন তাহলে নিশ্চিত থাকবেন আপনি যে কখনো কম জাকাত দেবেন না হয়তো বেশি দিতে পারেন কারণ সম্পদের পরিমাণ যদি ওঠানো করতে থাকে ফ্ল্যাকচুয়েট করে জাকাত দেবেন যেটা এক বছর আপনার কাছে থাকবে তার উপরে তবে সবচেয়ে কম পয়েন্টটা একবার হয়তো সাবান মাসে একবার হয়তো রমজানে পরের বার হয়তো হজের সময় যে কোনো মাসে সেফ হলো একটা তারিখ বেছে নিয়ে প্রতি বছর সে তারিখে হিসেবটা করা ইনশাল্লাহ কখনো কম দেবেন না হয়তো বেশি দিতে পারেন কখনো বা দশ পারসেন্ট বিশ বেশি তবে কম হবে না ইনশাল্লাহ এটা সবচেয়ে সেফ পদ্ধতি সবচেয়ে ভালো পদ্ধতি আপনি বছর যে কোনো দিনটায় বেছে নেন तक जाबत संचय हिसेब कर हमारे टाकर बैंक बैलेंस कत की स्वर्ण आते अलंकार स्टक आज होते, होते शेयर इनमें सब हिसेब कर प्लस व्यवसा हम शेयर कैने बेचा करब हिसेब कर जो कारो का थे आप हिसेब करते कारण कैक दिन पर आपनर सम्पद अथवाओं के किसान धार दिले हिसेब करते हैं তবে আপনাকে যদি কেউ টাকা দেয় তাহলে সেটা বিয়োগ করে হিসেব করতে হবে যেমন ধরেন আপনি হয়তো লোন করেছেন এক লক্ষ ডলার বা এক লক্ষ টাকা আর সে সময় পাঁচ লক্ষ টাকা আছে আপনার বাসায় নগদ টাকা অথবা ব্যাংকে আছে শেয়ার ইত্যাদি এখানে পাঁচ লক্ষ থেকে এক লক্ষ আপনাকে বিয়োগ করতে হবে আপনাকে জাকাত দিতে হবে চার লক্ষ টাকার উপর আবার ধরেন আছে পাঁচ লক্ষ ডলার আর আপনি অন্য কাউকে ধার দিয়েছেন দুই লক্ষ ডলার পণ্যদ্রব্য বিক্রি করে আপনি হয়তো এক লক্ষ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ যোগ দুই লক্ষ যোগ এক লক্ষ টাকা আপনাকে জাকাত দিতে হবে আট লাখের উপরে সব কিছু হিসেব করতে হবে বছরের নির্দিষ্ট একটা দিনে হিসেব করবেন তারপরে সেটার উপরে আড়াই পার্সেন্ট জাকাত দেবেন এবারে আপনার কাছে আমার প্রশ্ন ধরেন একজন লোক যে ভাবে। বেশ খানিকটা কৃপণ স্বভাবের আর সেই কারণে সে কাউকে জাকাত দিতে চায় না এরকম লোকের উদ্দেশ্যে আপনি কী উপদেশ দেবেন এমনিতে লোকটা আর্থিক অবস্থা খুব ভালো কিন্তু তার কৃপণতার কারণে সে এই বাধ্যতামূলক জাকাত দিতে রাজি থাকে না এমন লোককে আপনি কি পরামর্শ দেবেন পবিত্রকরণে অনেক আয়াত আছে সৈহাদিস আছে এগুলো শোনাতে পারেন সেই কৃপন লোককে যারা জাকাত দিতে চায় না তাদের জাকাতে উৎসাহিত করতে পারেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফজর নম্বর উনআশি আয়াত নাম্বার বিশ এবং তোমরা ধন সম্পদ ভালোবাসো অতিশয় ভালোবাসো এখানে তাদের কথা বলছেন যারা এ ছাড়াও আল্লাহ বলেছেন পবিত্রক্রণে সুরা আদিয়াত অধ্যা নাম্বার একশো আয়াত নাম্বার আট যে এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল এখানে বলা হচ্ছে তাদের কথা যারা ধন সম্পদ বেশি ভালোবাসে সম্পদের জন্য মরতেও রাজি থাকে আল্লাহ এই লোকগুলোকে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ বলেছেন সুরা তাগাবোন অধ্যায় নাম্বার চৌষট্টি আয়াত নাম্বার পনেরো যে তোমাদের সম্পদ এবং তোমরা যে জিনিসগুলো খুব ভালোবাসো সেগুলো তোমাদের জন্য পরীক্ষা একটা হাদিস নাম্বার দুই হাজার তিনশো ছত্রিশ আমাদের প্রিয়নবী বলেছেন যে প্রত্যেক উম্মদকে কিছু একটা দিয়ে পরীক্ষা করা হবে আমার উম্মদকে পরীক্ষা করা হবে সম্পদ দিয়ে নবীর উম্মদদের জন্য সম্পদ হচ্ছে পরীক্ষা আল্লাহ সালা কোরআন একটা উদাহরণ দিয়েছেন সুরা কালাম অধ্যায় নম্বর আটষট্টি আয়াত সতেরো থেকে ৩৩ আল্লাহ দিয়েছেন এখানে একটা লোকের বর্ণনা সেই লোকের ছিল খুব সুন্দর একটা বাগান এবং সেই লোক ছিল খুবই পরোপকারী বাগান থেকে যা উপার্জন করত সে তা থেকে তার পরিবারের জন্য খরচ করত আর বাগানে দেখাশোনা করত আর বাকি টাকা পুরোটাই দান করে দিত এভাবে সে অনেক দিন কাটালো লোকটা মারা গেলে তার ছেলেমেয়েরা বলল যে আমাদের বাবা কি বোকা ছিলেন তিনি সব কিছু দান করে দিতেন তখন ঠিক করল যে তারা যে সব ফলমূল পাবে যাই ফলুক তারা সেই জিনিসগুলো রাতের বেলায় বাসায় নিয়ে যাবে ছেলেমেয়েরা ঠিক করল কেউ ব্যাপারটা জানতে পারবে না তারপর বাগানের কাছে যখন ফল ধরল তারপরে তারা যখন বাগানে আসলো সব কিছু ধ্বংস হয়ে গেছে তাদের পুরো বাগানটা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে শুধুমাত্র তাদের বাগানেরই ক্ষতি হয়েছে আর এখানে কোরআন বলছে সুরা কালাম ওদের নাম্বার আটষট্টি আয়াত নাম্বার একত্রিশ আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী আল্লাহ তালের পর রাতে বলেছেন সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত তেত্রিশ যে এই লোকদের জন্য এটা হলো এই দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি আরও কঠিন যারা সম্পদ খুব ভালোবাসে আর যারা খুব কৃপণ তারা এই দুনিয়ায় শাস্তি পাবে আর আখিরাতে আরো বেশি কঠিন শাস্তি পাবে যে দিতে চায় না আসলে হচ্ছে শুদ্ধতার জন্য। আপনার মধ্যে যে অশুদ্ধতা আছে তা হয়ে যাবে। আর সম্পদ যদি বাড়াতে চান আমাদের নবী এটা আগে বলেছি যে দান করলে তোমাদের সম্পদ কমে যায় না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরল আয়েল অধ্যায় নম্বর বিরানব্বই আয়াত নম্বর আট থেকে এগারো যে সেই লোকগুলো যারা হচ্ছে কৃপন আর মনে করে যে তারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাদের জন্য কৃপণতার পথ সুগম করে দেন কিন্তু সেই সম্পদ তাদের কোনো কাজে আসবে না এবং তারা সবাই ধ্বংস হয়ে যাবে কৃপন মানুষগুলো ভাবে এই সম্পদ তাদের জন্য যথেষ্ট তবে তারা সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো যে আল্লাহ তাদের যা দিয়েছেন সেটা তারা কৃপণতা করে আগলে রাখে আর ভাবে এতে তাদের জন্য ভালো সত্যি বলতে এটা তাদের জন্য ক্ষতিকর আর রোজকিয়ামতের দিনে শেষ বিচারের দিনে এই সম্পদ হবে তাদের গলার বেড়ি এবং এটা তাদের জন্য ক্ষতিকর তাই আমাদেরকে মনে রাখতে হবে যে জাকাত আমাদের সম্পদ বাড়িয়ে দেবে আর জাকাত দেবেন সম্পদের প্রতি ভালোবাসা কমানোর জন্য আল্লাহ কোরণা বলেছেন সুরা আল ইমরান উদ্যতি তোমরা বিশ্বাসী হবে না যতক্ষণ না ভালোবাসার বস্তু ব্যয় করো জাকাত দিলে আপনার সম্পদের প্রতি ভালোবাসা কমে যাবে আর মুসলিম ভ্রাতৃত্ব বেড়ে যাবে আপনার সম্পদও বিশুদ্ধ হবে এবং বেড়ে যাবে তাহলে ড জাকির আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে এই জাকাতের সংজ্ঞাটা কি আর কিভাবে হিসাব করা হয় এখন আমি আপনার কাছে জানতে চাইব সেই সব ক্যাটাগরির লোকের কথা যারা এই জাকাত গ্রহণ করার উপযুক্ত মানে তাদেরকে এই জাকাত দেয়া যাবে এখন আপনি কি আমাদের সেই সব ক্যাটাগরির লোকদের কথা বলবেন যারা এই জাকাত গ্রহণ করতে পারে যেসব মানুষ জাকাত নিতে পারবে তাদের বর্ণনা আছে পবিত্র করণ তওবা অধ্যায় নম্বর নয় আয়াত নম্বর ষাট এক নম্বর হচ্ছে ফুকারা মানে যারা গরিব দুই নম্বর হচ্ছে মাসাকিন তার মানে অভাবগ্রস্ত তিন নম্বর হচ্ছে আমিলুন তার মানে যারা জাকাতের টাকা সংগ্রহ করে থাকে চার হচ্ছে মাল্লা ফুল যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে আছে পাঁচ নম্বর হচ্ছে রিকাব তার মানে জাকাত দেয়া যায় কোনো বন্দি অথবা দাসকে মুক্ত করার জন্য ছয় নম্বর হচ্ছে গারেমুন যারা ঋণগ্রস্ত সাত নম্বর হচ্ছে তার মানে ভ্রমণকারী তাহলে পবিত্রকরণে এই আট ক্যাটাগরির কথা বলা হয়েছে যারা জাকাত নিতে পারে প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যাদের আকার আকৃতি সবুজ কাল শৈতানের পরিণতি কবরের জমি এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড় গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় शांति आज रे दस टाय बांगे और दस टाय भारत पीस टी डायलग डायलग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 সে তাহলে কীরকম শাস্তি পেতে পারে যারা জাকাত দিতে চায় না তাদের জন্য যে শাস্তি অথবা যারা জাকাত দিতে অবহেলা করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটা আছে তাবরানিতে যে যে লোক জাকাত দিতে চায় না তার সম্পদ ধ্বংস হয়ে যাবে নবী আরও বলেছেন এটা একটা সহি হাদিস সহি আলতার গিব খন্ড নম্বর এক হাদিস নাম্বার সাতশো যে যারা জাকাত দেয়ার ব্যাপারে অবহেলা করে তাদের উপরে বিপর্যয় নেমে আসবে যেমন দুর্ভিক্ষ ভূমিকম্প আমাদের প্রিয়নবি আরও বলেছেন আছে ইবনে মাজা আল হাকিম যে যারা জাকাত দিতে অবহেলা করে জাকাত দেয়া থেকে নিজেদেরকে বিরত রাখে আল্লাহ সামানতালা তাদের জন্য বৃষ্টি পাঠান না তাদের যদি গৃহপালিত পশু আর গাছপালা না থাকতো তাহলে তাদের জন্য কখনো বৃষ্টি আসতো না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাত অবা অধ্যায় নম্বর নয় আয়াত নম্বর চৌত্রিশ যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা থেকে আল্লাহ স্নতালার পথে ব্যয় করে না তার মানে জাকাত দেয় না তারা তাদেরকে এই ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও তারা যে সম্পদ পুঞ্জীভূত করেছে সেগুলো দুযোখের আগুনে উত্তপ্ত করা হবে আর সেগুলো দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে শরীরের সামনে এবং পেছনে সেদিন তাদের বলা হবে তোমাদের সম্পদের সাথ গ্রহণ করো আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সে বুখারিতে বুক অফ জাকাত খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার এক যে সেই মানুষগুলো যারা জাকাত প্রদান করে না তাহলে শেষ বিচারের দিনে যে সম্পদ তারা দুনিয়ায় জমিয়েছিল যেগুলোর উপরে কোনো জাকাত দেয়নি সেগুলো তখন হয়ে যাবে একটা সাপ খুব বড় একটা সাপ খুব বিষাক্ত একটা পুরুষ সাপ যার দু মাঝে একটা চিহ্ন থাকবে সবটা তার গলা পেচিয়ে ধরবে আর সে ছবল দেবে লোকটার গালে তারপর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমানো সম্পদ আর আমাদের নবী বলেছেন কোরনের সে আয়াতটা যেটা আল্লাহ নাজিল করেছিলেন কোরনেসুরা আল ইমরান উদ্দায় তিন আয়াত নম্বর একশো যে আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছেন তারা তা কৃপণতা করে আগলে রাখে এবং আল্লাহ সবান তালার পথে ব্যয় করে না এই সম্পদ তাদের গলায় বেডি হবে এটা তাদের কোনো কাজে আসবে না তাহলে কেউ জাকাত দিতে না চাইলে তার শাস্তি হচ্ছে এই এছাড়াও আমাদের নবী বলেছেন এটা আছে সহি মুসলিমে খণ্ড নাম্বার দুই বুক অব জাকাত একশো একষট্টি আমাদের প্রিয় নবী বলেছেন যে সেই মানুষগুলো যারা জাকাত দেয় না গবাদি পশুর উপরে এই গবাদি পশুর শিং ভাঙা থাকবে অথবা পেঁচানো থাকবে অথবা এরকম কিছু আর এই শিং তারা তাদের মালিককে গুঁতো দেবে কিছু কপে পশু তাদের মালিককে পা দিয়ে মারাবে তারাই কাজ করবে সারা দিন ধরে আর একদিন সমান বছর তার মানে পুনরুত্থানের দিন তখন ঠিক করা হবে এই লোকগুলো বেহেসে যাবে নাকি দু চোখে যাবে এছাড়া আরও একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক ও এক একবার কিছু আরব বিদ্রোহ করল যে তারা জাকাত দেবে না হজরত আবুবাকর রাজিয়াল্লাহানহ বললেন এই সকল আরবরা মুসলিমরা যারা জাকাত দিতে চায় না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তখন হজরত উমর রাজিয়াল্লাহানহ বললেন যে এদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন কারণ নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো যারা আল্লাহর ইবাদত করে না যারা মোহাম্মদ রাসোলা বলে না তখন হজরত আবুবাকর বললেন এই লোকগুলো তো আইন ভঙ্গ করছে যদি কেউ জাকাত আর নামাজ নিয়ে আপত্তি করে এগুলো ফরজ আর তারা জাকাত দেয় না এমন কি একটা ভেড়ার বাচ্চাও তারা জাকাত হিসেবে দেয় না নবী যখন ছিলেন তখন জাকাত দিত তারা আর এখন জাকাত দিতে চাচ্ছে না তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন হজরত উমর রাজি আল্লাহানহু বললেন যে আল্লাহ স্বানা তা আলা হজরত আব্বাকরের অন্তর খুলে দিয়েছেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক তাহলে জাকাত না দিলে অনেক বড় শাস্তি পেতে হবে আল্লা সুবাহ আমাদের রক্ষা করেন আমরা যেন ঠিকমতো জাকাত দেই আর তাদের দলে না থাকি যারা জাকাত না দেওয়ার জন্য শাস্তি পাবে ডা জাকির আপনি একটু আগেই দুইটা শব্দ উচ্চারণ করলেন যেগুলো হল ফুকারা আর মাসাকিন এ দুটি শব্দ কি একটু ব্যাখ্যা করে বলবেন ফুকারা শব্দটার অর্থ হচ্ছে একজন গরিব লোক সে লোকটা যথেষ্ট টাকা বা সম্পদ নেই যেটা দিয়ে মৌলিক চাহিদা পূরণ করতে পারে সে চাহিদাটা মেটাতে পারে না যেমন খাবার ঘরবাড়ি পোশাক ফার্নিচার ইত্যাদি এরপর যদি মাসাকিনের কথা বলেন অভাবগ্রস্ত একজন লোক তার কিছু চাহিদা পূরণ হয়েছে আর কিছু হয়তো হয়নি সে হয়তো অনেক গরিব অথবা অল্প গরিব মাসাকিনের বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ধরেন দিন আনে দিন খায় একজন লোক সে লোক হয়তো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেল তার কাছে হয়তো চিকিৎসা করার মতো টাকা নেই সে তখন হয়ে যাবে মাসাকিন অভাবগ্রস্ত তাহলে আপনি জাকাত দিয়ে তাকে চিকিৎসা সাহায্য করতে পারেন এটা একটা মৌলিক চাহিদা আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সোহেবুখারিতে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক নবী বলেছেন যে জাকাত দাও তোমার সম্পদের উপর সম্পদের উপর মানে নিসাব লেভেলের উপর থাকতে হবে আর ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে সেটা গরিবদের দাও তার মানে ফুকারাদের। ফুকারা মানে ফকির হলো গরিব যাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না আর মাসা কিন বা মিসকিন হচ্ছে অভাবগ্রস্ত এই লোকগুলোর যে চাহিদা সেই চাহিদাটা জাকাতে পাওয়া টাকা দিয়ে পূরণ করা যায় আচ্ছা এভাবে ব্যাখ্যা করে বলার জন্য ধন্যবাদ পরের প্রশ্ন ডক্টর জাকির এমন কোনো অনুমতি কি আছে যে জাকাত আদায় করার দায়িত্বে যে আছে সেই লোক বেতন নেবে তার সংগ্রহ করা জাকাতের টাকা থেকে যদিও সেই লোক বা কয়েকজন লোক তারা অনেক সম্পদের অধিকারী আগেই বলেছে যারা জাকাত নেবে তার তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে আমিলুন যারা জাকাতের টাকা সংগ্রহ করে অথবা যে জাকাত বিষয়টা তদারকি করে থাকে কিভাবে সংগ্রহ করা হচ্ছে কিভাবে বিলানো হবে কেউ যদি তার সময়টা ব্যয় করে থাকে জাকাতের টাকা সংগ্রহের কাজে বিভিন্ন মুসলিমের কাছ থেকে এ ব্যাপারেও খেয়াল রাখে জাকাতের টাকা যেন সঠিক লোকের হাতে পৌঁছায় যারা এই ক্যাটাগরিতে পড়ে সে ধনী হলেও আপনি যদি চান জাকাতের টাকা দিয়ে তার বেতন দিতে পারেন কারণ সে সময়টা এখানে ব্যয় করছে আর শ্রমের জন্য তার সম্মানই পাওয়া উচিত এছাড়া আরও একটা হাদিস আছে সুন্না দাউদ খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক যে আলি ইবনে সাঈদি রাদে আল্লাহন তাকে তাঁকে নিয়োগ দিয়েছিলেন হজরত উমর ইবনে খাব রাদে আল্লাহানহ জাকাতের টাকা তোলার জন্য জাকাতের টাকা সংগ্রহ করে তিনি সেটা উমর রাদ আল্লাহানহকে দিলেন হজরত উমর রাদি আল্লাহওয়ানহ তাকে কিছু টাকা দিলেন তিনি বললেন আমি এটা করেছি আল্লাহ সব তাল খাতিরে আমাকে পুরস্কার দেবেন আল্লাহ সব তালা আমার এই টাকা লাগবে না উমর বললেন টাকাটা নিয়ে তুমি রেখে দাও কারণ একবার আল্লাহর নবী আমাকে জাকাত সংগ্রহ করতে পাঠিয়েছিলেন তারপর উনি যখন আমাকে কিছু টাকা দিলেন তখন আমিও বলেছিলাম যে আমার টাকা লাগবে না তবুও তিনি দিলেন তারপর নবী বললেন তোমাকে যদি কিছু দেওয়া হয় কিন্তু তুমি চাওনি সেটা তখন ফিরিয়ে দিও না তোমার ব্যক্তিগত কাজে তুমি লাগাও সাদকা হিসেবে ধরে নাও তার আপনি যদি ধোনি হন কেউ আপনাকে জাকাত দিতে পারে তাহলে আমরা বুঝতে পারছি ধোনি লোক কেউ জাকাত যেতে পারে সে জাকাতে টাকা সংগ্রহ করেছে আরও অনেক কাজ করেছে এজন্য তাকে জাকাত দেয়া যায় জাজাকাল্লা খায়ের আপনি কি এবারে সেই ক্যাটাগরির লোকদের ব্যাপারে কিছু বলবেন যাদের হৃদয় আকৃষ্ট হয়েছে ইসলামের প্রতি দিনের প্রতি এই লোকদের সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই চতুর্থ ক্যাটাগরির কথা কোরআনে বলা হয়েছে শ্রোত অবা অধ্যায় নাম্বার নয় আত নাম্বার ষাটাফুতুল যাদের হৃদয় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট এই ক্যাটাগরির মধ্যে বেশ কিছু টাইপ থাকতে পারে যেমন ধরেন ধর্মপ্রচারের জন্য যারা নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি এদেরকে বলি রিফাট এটাই সঠিক শব্দ আবার ইসলামে ফিরে এসেছে তাদের ইমান বাড়ানোর জন্য টাকা ব্যবহার করা যায় এটা ব্যবহার করা যায় ধর্মপ্রচারের কাজে যাতে করে অমুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারে ইসলামের কাছাকাছি আসতে পারে আর একটা হাদিস এটা উল্লেখ আছে সেই মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব হাদিস নাম্বার দুই হাজার তিনশো আঠারো হজরত আলিরাদে আল্লাহ নবীর কাছে কিছু স্বর্ণের পিণ্ড পাঠালেন সেগুলোর মধ্যে কিছু ধুলোবালিয়েছিল নবী সেগুলো চারটা আলাদা গোত্রের চারজন লোককে দিলেন তখন ক্রাইশ গোত্রের লোকজন মনটা একটু খারাপ করল যে নবী তাদের গোত্রে কোনো লোককে স্বর্ণের পিণ্ড দেননি তার বদলে দিয়েছেন নজ গোত্রকে নবী বললেন এটা তো তাদেরকে দিয়েছি মীমাংসা করার জন্য আমি চেয়েছি ইসলামের সাথে তাদের সম্পর্ক যেন মজবুত হয় তাহলে নবী এটা বিশেষ কিছু লক্ষ্য দিয়েছিলেন যাতে তারা ইসলামের কাছে আসে তাহলে এভাবে জাকাতের টাকা ব্যবহার করা যায় যাতে মানুষজন ইসলামের কাছাকাছি আসতে পারে হতে তারা রিভার্ট নতুন মুসলিম অথবা যারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তাদের ইমান মজবুত করতে এই টাকা ব্যবহার করা যেতে পারে যেমন হয়তো একজন রিভার্ট যে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে হয়তো সামাজিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যা ছিল জাকাতের টাকা দিয়ে একটা বাড়ি কিনে দিতে পারেন যদি তার বাড়ি না থাকে অথবা জাকাতের টাকা সে ব্যবসা করতে পারে আর্থিক নিরাপত্তা সে পেতে পারে আর নতুন ধর্মবিশ্বাসে সে তার ভালোই লাগবে এই সুন্দর উত্তরের জন্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে ছোট্ট একটা বিরতির পর الصيام واطلا السلام عليكم ورحمه الله আমি মোহাম্মদ هاشিম মাদানি পিএস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি ماہ রমজানের Mubarak باد মুমিনের চালচলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা ता देख आदबी बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच टेषारा टे भारिजी আপনি মানে পরব সারা দুনিয়ার মানুষকে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকম আল কোরআনকে নাজির করে এটি প্রজ্ঞাপন কেতার আরবি চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও মনের আসসালাম আলাইকুম স্বাগতম এই অনুষ্ঠানে রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক জাকাত পর্ব দুই আসসালাম আলাইকুম রহমতুল্লা ড জাকির আপনি কি এবারে দাসমুক্তি বা বন্দিমুক্তির ক্ষেত্রে জাকাত দেয়ার ব্যাপারে কিছু বলবেন এটা হচ্ছে পঞ্চম ক্যাটাগরি পবিত্রকরণের শ্রোত অবা অধ্যে নাম্বার নয় এক ষাট যেটা বলছে রিকাবির কথা তার মানে দাসমুক্তির জন্য একটা হাদিস এটার উল্লেখ আছে মাসনাদ আহমেদে খণ্ড চার হাদিস নম্বর আঠারো একবার একজন লোক নবী মোহাম্মদ সাল্লাসলামের কাছে এসে তাকে জিজ্ঞেস করল যে আমি কোন কাজগুলো করব যাতে করে আমি জান্নাত মানে বেহেস্তের কাছে যেতে পারি আর দোজক থেকে দূরে নবী তাকে বললেন কাউকে মুক্ত করো আর দাসকে মুক্তি দাও সেই লোক দ্বিধাদ্বন্দ্বে পড়ল এই দুটোর মধ্যে পার্থক্যটা কী সে ভাবতে লাগলো দুটো একই জিনিস কি না সে তখন বলল যে এই দুটোকে একই জিনিস নবী বললেন না প্রথমটা যে কাউকে মুক্ত করা এটা করবে তুমি একা কাউকে মুক্ত করে দিতে পারো কিন্তু দ্বিতীয়টা কোনো দাসকে মুক্ত করে দেয়া এখানে কাজটা করবে বেশ কয়েকজন মানুষ মিলে তাহলে একজন দাস মুক্ত হবে যদি এই কাজগুলো করো তাহলে বেসরের কাছাকাছি থাকবে তাহলে জাকাতের টাকা দিয়ে কোনো দাসকে মুক্ত করে দিতে পারেন ধরেন কোন একজন মুসলিম দাস সে যদি তার মালিককে কিছু টাকা দিয়ে মুক্ত হয়ে যেতে পারে তাহলে সেই পরিমাণ টাকা দিয়ে সেই মুসলিমকে মুক্ত করা যায় অথবা টাকা তার মালিককে দিয়ে সেই দাসকে মুক্ত করবে বর্তমানের প্রেক্ষাপটে যদি দেখেন ধরেন কোনো একজন মুসলিম কোথাও যুদ্ধবন্দী হিসেবে আটক আছে তাকে যারা আটক রেখেছে তাদেরকে টাকা দিয়ে যদি সেই মুসলিমকে মুক্ত করা যায় তাহলে জাকাতের টাকা ব্যবহার করে সেই মুসলিমকে মুক্ত করে আনবেন তিন নাম্বার টাকাটা ব্যবহার করা যায় যেমন ধরেন কেউ হয়তো ভুল করে দুর্ঘটনাবশত কাউকে মেরে ফেললো। তখন যে মারা গেছে তার আত্মীয় স্বজনরা যদি ক্ষতিপূরণ দাবি করে তখন জাকাতের টাকা ব্যবহার করা যেতে পারে যেখানে দুর্ঘটনাবশত কোনো মুসলিম কাউকে মেরে ফেলেছে যাতে সে মুসলিমকে মুক্ত করা যায় তাহলে এই হচ্ছে এই ক্যাটাগরির কয়েকটা টাইপ যেটাকে বলা হয় রিকাব বা মুক্ত করা ধন্যবাদ এখন মনে করেন একজন লোক যার কিছু দেনা আছে আর সে দেনা শোধ করতে চায় সে কি দেনা শোধ করার জন্য জাকাত দাবি করতে পারে যে লোকের রকম দেনা আছে তার সম্পর্কে পবিত্রগণ বলছে ছয় নম্বর ক্যাটাগরি গারে মুন যারা দেনাদার তারা জাকাতের টাকা পেতে পারে জাকাতের টাকার জন্য তারা আবেদন করতে পারে কারণ সাধারণত অন্য মানুষ জানে না কোন লোকটা দেনাই আছে সে জাকাতের টাকা চাইতে পারে এরকম একটা হাদিস আছে সোয়ে মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নম্বর তিন একবার এক লোক নবীর কাছে এসে বলল যে তার অনেক ক্ষতি হয়ে গেছে বাগানের ক্ষতি হয়ে গেছে তার ব্যবসায় অনেক লস হয়ে গেছে দেনায় ডুবে গেছে সে নবীর কাছে গিয়ে তার জন্য সাহায্য প্রার্থনা করল তখন নবী বললেন জাকাতের টাকা থেকে একে কিছু সাহায্য করো তবে যে টাকা পেল সেটা তার দেনা পরিষদের জন্য যথেষ্ট নয় তখন যে লোকটা পাওনাদার ছিল নবী তাকে বললেন যেটা পেয়েছ সেটাই রাখো আর বাকিটা মাফ করে দাও সেই দেনাটা আরেকটা হাদিস এটার উল্লেখ আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার দুই হাজার একজন লোক দেনায় পড়েছে সে নবীর সামনে এসে তার কাছে সাহায্য ভিক্ষা চাইল নবী বললেন সাদকা পাওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে সদকার টাকা দেয়া হবে শা আল্লাহ নবী আরো বললেন যে ভিক্ষা করার কোনো অনুমতি নেই যদি না সেই লোক তিন ক্যাটাগরিতে পড়ে এক নম্বর যে লোক দেনায় আছে সে ভিক্ষা চাইতে পারে যতক্ষণ না তার দেনা পরিশোধ হয়ে যায় দুই নম্বর जदि एक लोक जो लोक कोकम विपर्यर मध्य पड़े जीवन मौलिक चाहिदा पूरण करते भिक्षा करते जतना पूरण करते तीन नम्बर हे जे लोक दारिद्रे कषाघाते जर्जरित जदि से खूब गरीब है और फुका कैटागर पढ़े भिक्षा से चाहते पर तार मौलिक चाहिदा पूरण हो তাহলে যে লোক দেনাই আছে ইসলামিক ছড়িয়ে অনুযায়ী সে জাকাতের টাকার আবেদন করতে পারে আর জাকাতের টাকা গ্রহণ করতে পারে ডক্টর জাকির এই জাকাতের টাকা কি ইসলাম ধর্ম প্রচারের কাজে ব্যবহার করা যায় আর এটা কি সেই ক্যাটাগরিতে পড়বে যেটাকে বলা হয় জিহাদ ফি সাবলিল্লা পবিত্রকরণের সাত নম্বর যে ক্যাটাগরিটা একটা ক্যাটাগরি ফিসাবলিল্লা মানে আল্লাহ সালার পথে আল্লাহ সবান পথে সংগ্রাম করা অনেক ক্ষেত্রে এর অর্থ হচ্ছে লড়াই করা আল্লাহ সব তালার খাতিরে তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে বেতন দেয়া যায় যে আল্লাহ সাবাহানওয়াল্লাহর খাতিরে লড়াই করছে এই টাকা দিয়ে অস্ত্র কেনা যায় যদি মুসলিমদের রক্ষা করতে যুদ্ধ করে থাকে সামগ্রিকভাবে জিহাদ ফিস আবলিল্লাহ মানে আল্লাহ তালার পথে সংগ্রাম করা যে কিছু তবে করোনা যে ক্যাটাগরি আছে সেটা ফিসা আবলিল্লা মানে আল্লাহ স্ন তালার পথে আর অবশ্যই এই ক্যাটাগরি অনুযায়ী ইসলাম প্রচার জাগাতের টাকা ব্যবহার করা যায় যেমন ধরেন এটা দিয়ে ইসলামী সাহিত্যের বই বিলি করা যেতে পারে অথবা এই টাকা দিয়ে ইসলামিক কনফারেন্সের আয়োজন করা যেতে পারে যাদের করে মানুষ আল্লাহর কাছাকাছি আসতে পারে এই ক্যাটাগরিতে আরও আছে মোয়াল্লা ফাতুল কুলুব যাদের হৃদয় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট এছাড়া জাকাতের টাকায় প্রচার করা যায় যেমন স্যাটেলাইট চ্যানেলে ইসলামী অনুষ্ঠান প্রচার করা আর এই ব্যাপারে ফুকাহ গন ফতোয়া দিয়েছেন যে জাকাতের টাকা আপনি একটা ইসলামিক চ্যানেলে দিতে পারেন অলাভজনক চ্যানেলে সেটা ইসলামিক স্যাটেলাইট চ্যানেল যাতে করে আল্লাহ সামানার বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে এখনকার দিনে ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম স্যাটেলাইট চ্যানেল জাকাতের টাকা দিয়ে একটা স্যাটেলাইট চ্যানেলকেও সাহায্য করা যায় আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে সুন্নান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক যে ধনী লোকেরা জাকাত গ্রহণ করতে পারে পাঁচটা ক্ষেত্রে এক নম্বর হচ্ছে জিহাদ ফিসাবলিল্লা দুই নম্বর সে যদি জাকাতের তহবিলটা তদারকি করে তিন নম্বর সে যদি দেনার মধ্যে থাকে চার নম্বর সে জাকাতের টাকা দিয়ে কোনো কিছু কিনবে গরিব লোকের কাছ থেকে জাকাত পাবে সেই গরিব লোক এবং পাঁচ নম্বর যদি তার কোনো গরিব প্রতিবেশী জাকাতের টাকা পায় আর সেই টাকা দিয়ে খাবার কিনে ধনী লোককে খাবারটা দিয়ে দেয় যদিও এটা জাকাতের টাকা তারপরও সেটা নেওয়া যায় এই পাঁচটার কথা বলা আছে তবে সাধারণভাবে আলহামদুলিল্লাহ জাকাতের টাকা ইসলাম প্রচারের কাজে ব্যবহার করা যায় আলহামদুলিল্লাহ আচ্ছা ড জাকির এখন মনে করেন একজন ধনী লোক যে বাইরে কোথাও ভ্রমণ করতে গিয়ে সমস্যার ভেতর পড়ে গেল ভ্রমণ করতে গেলে এরকম হতে পারে এই ধরনের লোক কি জাকাত গ্রহণ করতে পারবে জাকাতের টাকা যাদের দেয়া যায় তাদের মধ্যে শেষ ক্যাটাগরি হচ্ছে ইবনেস সাবিল তার মানে ভ্রমণকারী অথবা মুসাফির যদি একজন মানুষ ভ্রমণ করতে থাকে আর যদি বিদেশের মাটিতে কোনো কারণে আটকা পড়ে হতে পারে সে ধরেন ভারতে একজন আমেরিকান আসলো তারপর সেই লোকের সুটকেস আর সব টাকা চুরি হয়ে গেল তখন সে আটকা পড়ে গেল জাকাতের টাকা দিয়ে তার বাড়ি ফেরার জন্য টিকিট কেনার ব্যবস্থা করা যেতে পারে যে ইবনুস্তাবিল মানে ভ্রমণকারী অবশ্যই সেই লোক টাকা ধার করে পরে সেটা ফেরত দিতে পারে তবে জাকাতের টাকাও নিতে পারে ইসলাম ধর্মের এই নিয়মটা খুবই ভালো নিয়ম কারণ সেই লোক হচ্ছে এখানে বিদেশি দেশটাও আছে না তাকে কেউ চেনে না টাকা ধার দিতে ভরসা পাবে না লোকটা সেখানে বিদেশি কেউ ভরসা করবে না তাই যদি জাকাত দেন এটা হবে আপনার জন্য একটা দায়িত্ব পালন করা তাহলে জাকাত ধনী লোককেও দেয়া যায় সেও নিতে পারে তবে টাকা ব্যবহার করবে শুধু ফিরে যাওয়ার জন্য এমন না যে সে টাকা ব্যবহার করেছে দামি হোটেলে থাকবে তারপর ভালো ভালো খাবার কিনে খাবে ইত্যাদি টাকা দিয়ে সেই লোক দেশে ফিরে যাবে এভাবে তাকে সাহায্য করছেন যাতে করে সেই ধনী লোক তার দেশে ফিরে যেতে পারে ডঃ জাকির আপনি কি এবারে সেই ক্যাটাগরির লোকদের কথা বলবেন যারা জাকাত গ্রহণ করতে পারবে না আপনি কি দর্শকদের জন্য এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন এই জাকাতের টাকা গ্রহণ করতে পারবে না যারা সেই আটক্যাটাগরির মধ্যে পড়ে না যাদের ব্যাপারে বলা হয়েছে পবিত্র পবিত্রকরণে সুরাত বা অধ্যায় নয় আয়াত নম্বর ষাট এই মানুষগুলো জাকাত গ্রহণ করতে পারে না এটাই সাধারণ নিয়ম তবে হয়তো কিছু মানুষ এই আটক্যাটাগরিতে পড়বে সুরাত বা অধ্যায় নয় আয়াত নম্বর ষাট তারপরও জাকাত নিতে পারবে না এক নম্বর মোহাম্মদামের বংশধর আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সোহেবুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই একবার নবী দেখলেন যে একটা খেজুর পড়ে আছে তিনি বললেন সেটা খেতে ইচ্ছে করছিল কিন্তু ভয় পেলাম যে হয়তো এটা বদান্যতা কারণ নবী বা তার পরিবার কোনো রকম বদান্যতা গ্রহণ করতে পারবেন না কারণ একটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক একবার হাসান ইবনে আলী রাজিয়াল্লাহ আনহ একটা খেজুর খেয়েছিলেন যেটা ছিল কোন একটা জাকাতের অংশ নবী তখন বললেন ওটা মুখ থেকে বের করে ফেলে দাও কারণ নবীর পরিবারের কেউ কখনো জাকাতের কোনো কিছু খেতে পারবে না এখানে কারণটা হচ্ছে যে লোকজন যেন অভিযোগ করতে না পারে যে নবী তো জাকাত নিয়েছেন জাকাত দেয়া মুসলিমদের জন্য আবশ্যক নবী সেখান থেকে নিচ্ছেন তাহলে এটা আল্লাহ স্বানার রহমত এটা আল্লাহ স্বানুতালার জ্ঞান তিনি নিশ্চিত করেছেন যাতে মানুষজন অভিযোগ করতে না পারে আমার মতে এটা একটা কারণ আর দ্বিতীয় ক্যাটাগরি এই আট ক্যাটাগরিতে যারা পড়বে তারপরও জাকাত নেবে না সে যদি হয় অমুসলিম যদি অবিশ্বাসী হয় আর নবী মহম্মদুল্লা বলেছেন এই হাদিসটার উল্লেখ আছে সোহেবুখারিতে খন্ড নাম্বার দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক নবী বলেছেন যে জাকাত দেওয়া বাধ্যতামূলক তোমাদের সম্পদের উপর সম্পত্তির উপর আর ধনীদের থেকে সম্পদ নিয়ে সেটা গরিবদের দাও এটা বলেছেন মুসলিমদের তার মানে হচ্ছে অমুসলিমদের এখান থেকে বাদ দেওয়া হয়েছে এমনকি ধনী লোকও বাদ পড়েছে ধনী লোকেরা সাধারণ অবস্থায় তারা জাকাত গ্রহণ করতে পারবে না আর এছাড়াও আমাদের নবী আরও বলেছেন এই হাদিসার উল্লেখ আছে আমাদের নবী মহাম বলেছেন যে যে মানুষটা হচ্ছে ধনী এবং সুস্থ স্বাভাবিক তাকে জাকাত দিতে হবে না তার মানে একজন ধনী লোক যে কাজ করার সমর্থ রাখে তাকে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি না সে কাজ করে যে বেতন পায় সেটা তার চাহিদা পূরণের জন্য যথেষ্ট হয় তখন তাকে জাকাতের টাকা দিতে পারেন কিন্তু একজন সুস্থ স্বাভাবিক যদি কোনোরকম কাজ না করে জাকাতের টাকার জন্য আবেদন করে ওই এটার অনুমতি দেননি আর শেষ ক্যাটাগরি এমন লোককে জাকাত দেবেন না যে কারোর উপর নির্ভরশীল হয়তো সে আট ক্যাটাগরিতে পড়বে হয়তো সে গরিব অথবা মাসাকিন অথবা হয়তো দেনে পড়েছে তবে যে অন্যের উপর নির্ভরশীল যেমন ধরেন একজন লোক তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী তার উপর নির্ভরশীল জাকাত দিতে পারবে না তার ছেলে বা মেয়েকে কারণ ছেলে মেয়ে তাদের বাবা মার উপর নির্ভরশীল একইভাবে ছেলে তার বাবাকে জাকাত দিতে পারবে না কারণ ছেলে তাদের উপর নির্ভরশীল এই হচ্ছে পাঁচ ক্যাটাগরি যাদেরকে জাকাত দেওয়া যাবে না যদিও তারা আট ক্যাটাগরি হতে পারে যারা জাকাত নেবে এটা আছে শ্রোতা অবা অধ্যায় নয়া এক নম্বর ষাট ডক্টর জাকির কেউ যদি তার পরিবারের এমন কোন সদস্যকে জাকাত দিতে চায় যে তার উপর নির্ভরশীল নয় এমন কাউকে জাকাত দেওয়ার অনুমতি কি আছে পরিবারের এমন সদস্যকে জাকাত দেওয়া যাবে যে নির্ভরশীল নয় এটার অনুমতি আছে এরকম একটা হাদিস আছে সহিবু বুখারিতে খন নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার ১৪৬২ হাজার চারশো বাষট্টি একবার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন ঈদের নামাজের পরে ঈদ উল ফিতর বা ঈদুল আজহার পরে খুঁজবার সময় তিনি লোকজনকে বললেন যে দান করো সদকা দাও জাকাত দাও তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বললেন দান করো জাকাত দাও তিনি বাসায় আসলেন সে সময় একজন মহিলা যার নাম জয়নাব রাজিয়াল্লাহানহা তিনি নবীর বাসায় এসে তাকে জিজ্ঞেস করলেন আমি কি আসতে পারি তুমি কে তিনি বললেন আমি জয়নাব কোন জয়নাব আমার স্বামীর নাম হচ্ছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহানহ নবী বললেন হ্যাঁ ভেতর আসতে পারো তখন জয়নাব বললেন আপনি জাকাত দিতে বলেছেন আমিও জাকাত দেয়ার ব্যাপারে আগ্রহী এজন্য সোনার অলঙ্কার দেব তবে আমার স্বামী ইবনেম মাসুদ রাদে আল্লাহ তিনি বলেছেন এখানে সবচেয়ে বড় দাবি হচ্ছে তোমার স্বামী এবং সন্তানের নবী তখন বললেন সে ঠিক বলেছে তোমার জাকাতের সবচেয়ে বেশি অধিকার তোমার স্বামী এবং সন্তানের তাদেরকে জাকাত দেয় সবচেয়ে ভালো এতে প্রমাণ হয় জাকাত দিতে পারবেন পরিবারের ওই সদস্যদের যারা নির্ভরশীল নয় এছাড়াও আরেকটা হাদিস উল্লেখ আছে গরিব লোককে জাকাত দেয়া এটা শুধুই বদান্যতা তবে ঘনিষ্ঠ কাউকে জাকাত দেওয়া মানে সুসম্পর্ক তৈরি করা তাহলে একজন লোক তার স্ত্রীকে জাকাত দেবে না কারণ স্ত্রী এখানে নির্ভরশীল তবে স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে একইভাবে ছেলে তার মাকে জাকাত দিতে পারে না কিন্তু মা চাইলে ছেলেকে জাকাত দিতে পারবে কারণ ছেলে মায়ের উপর নির্ভরশীল নয় পরিবারের লোকজন সাধারণত টাকার জন্য বাবার উপর নির্ভরশীল একইভাবে বোন চাইলে তার ভাইকে জাকাত দিতে পারে আর এখানে যে সব স্বজন নির্ভরশীল না তাদেরকে এই আট ক্যাটাগরির যে একটা পড়তে হবে তাহলে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে পরিবারের মধ্যে যারা নির্ভরশীল নয় অহ জাজাকাল্লা খ্যের অনেক ধন্যবাদ ড জাকির নায়ক আপনি আজকে জাকাতের উপর অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন আশা করি আমাদের পিস টিভির দর্শকরা এতে দারুণভাবে উপকৃত হবেন ভাই ও বোনেরা আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে আর সেদিন আমাদের অনুষ্ঠানের আলোচনার টপিক হবে জাকাত জাকাত পর্বতিন আগামীকাল আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আবার আকাতুহ حافظين <تصفيق> গির পালিথিন ফশরে না পালিটি اذكر يومنا صبر ونلق بدموع البائسين فما قد ائل بالصيام ولا طلع مسعدا لنخلى لك تهو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 IRFI, उ राउ बार्मिंग नम्बर शून्य आई बैन जि चार नीति शून्य शून्य आठ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टि खे जि टा पाठ मेल कर महिला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 এবং কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যার পাঁচটায় ভারতে বিস টিভি বাংলায়